সম্মানিত উপস্থিতি আমরা সালাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর সালাত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হইলে গিয়া মসজিদের কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট বিষয় যে অনেক সময় দেখা যায় আমরা অনেক মসজিদ বানাইতে গিয়া মসজিদও পিলার দেখা যায় যে হাতারও মাঝখানো দেওয়া আছে কি অনেক মসজিদ আছে যে মসজিদও পিলারগুলো মানে এমন কোন খাতার নাই প্রত্যেকটা খাতার কোন না কোনোভাবে পিলার মাঝখানো অথচ সালাইসালামের নির্দেশনা যে আমরা আরব দেখছি বা এই মসজিদ যেখানে আমরা দেখি রসুদ সাল আলাইস্লামে এই ব্যাপারে কি নির্দেশনা দিছেন রসদ সাল দুই পিলারের মাঝখানো এই খাতার বানাইতে নিষেধ করছেন রস ইভনি ইভনিং মধ্যার হাদিসের মাঝে আছে শাহ খালবানী তার আর যে রসদ ইসলামের যুগে দুই ফিলারের মাঝখানও খাতার বন্দি হইতে আমরা নিষেধ করা হইতো সেই নিষেধ কর্তার ওই নিষেধ কর্তা এবং সেই আমরা তাড়াইয়া দেওয়া হইতো মানে এই জায়গা থেকে দেওয়া হইতো যে দুই করিও না খাতারবন্দি করিও না এতে আমরা যারা মুসল্লি থাকম তারা উচিত হইল গিয়ে ব্যাপারে সচেষ্ট হওয়া এবং যারা মসজিদ নির্মাণ করবা বা মসজিদ পরিচালনার যারা জড়িত আছেন বিষয়টা যে খাতার যেন পিল খাতার মাঝানো যেন পিলার না তাকে আমরা চেষ্টা করবো কিন্তু যদি দেখা যায় যে মানুষ বেশি বাড়িয়ে মুসল্লি বেশি হয়ে গেছে তাহলে এখন আমরা বাদ্য এগুচালার আমরা ফোকে সম্ভব না তখন আমরা যদি ফোড়ি লাই তাহলে এটাই লাগিয়া লাউকালিফুল্লাহ আফসানিল্লাউ আহা মানুষের স্বাদের অতিরিক্ত ব্যবহারে আল্লাহ সুহানো তাহলে আমরা ওপরে সাফাইয়া না বা জিজ্ঞাসিত করতানা তাহলে এটাই লাগে ডিফারেন্ট ইমারজেন্সি সিচুয়েশন বাট নর্মাল অবস্থায় খাতারও মানে বা এমন জিনিস যেন না থাকে যেটা খাতারের খাতার বিচ্ছিন্ন খরিদে খাতার খাতার যে ধারাবাহিকতা সেইটা নষ্ট করে আল্লা সুহানা তালা আমরা যথাযথভাবে সালা করে তফিক দল সাল মাহমুদি আসালাম